জুবাইয়ের ইবনে মুদীম ওয়াদ আহতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম বলেছেন আমি তিনবার আমার মাথায় পানি ঢালি এই বলে তিনি উভয় হাতের দ্বারা ইঙ্গিত করলেন